বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی রাসূলি রাব্বিল আলামিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلضى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ما له يتزكى وما لأحد عنده من نعمة تجزى আজকে বারো নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত পাঠ করা হবে বা পেশ করা হবে ইনশাআ আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয় আমারই জিম্মায় হচ্ছে হৃদায়তরত আর দুনিয়া সবই আমার আমি তোমাদেরকে দৌদৌ করা আগুনের ভয় দেখাচ্ছি বা দেখিয়েছি তাতে হতবাগা ব্যক্তি প্রবেশ করবে যে মিথ্যা প্রতিপন্ন করে আর মুখ ফিরিয়ে নেয় তাহলে যারা জাহান নামে যাবে তারা হলো হতবাগা আর হতকে আল্লাহর দিন মানে না হক কথা তার সামনে পেশ হলে বাঁচানো হবে পরেজগার কে আথক যে আল্লাহর বিধিবিধান মেনেছিলেন সে হচ্ছে মুত্তি আল্লাহুকা এখানে একটি গুণের উল্লেখ করেছেন মাল প্রদান করে তার উপর কারো এহসান নেই যে বদলা দিবে সে চায় তার মহান মহান রবের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আল্লাহর পথে দেখেন সংক্ষিপ্ত পদ দেখানো আমারই দায়িত্ব ইবনে কথি রহমতুল্লাহ আলী বলছেন অনেক মানুষ এরকম আছে মুসলমানদের মধ্যে থেকে হঠাৎ করে আর বলতে হয় নাকি এটা হালাল কিছু মানুষ এরকম আছে না আর এইসব কথা তারাই বলে যারা জাহিল আর কিছু হালাল হারাম করার মালিক তুমি না হালাল হার করার মালিক কে আল্লাহ আল্লাহ যেসব বস্তু হারাম করেছেন ওগুলো হারাম যেগুলো হেলাল করেছেন তুমি পক্ষ থেকে তোমার মনের আল্লা বলছেন তোমরা তোমাদের মুখে যা আসে তাই বলে দিও না এরকম বলে দিবি না এটা এরকম হলে তোমরা আল্লাহর উপর আর যারা আল্লাহর উপর মিথ্য অপবাদ দেয় ওরা কখনো সফল হতে পারে না দুনিয়াতে আমি তাদেরকে কিছু দিয়ে দিব উপভোগ করার মতো মতীল কিন্তু আখেরাতে রয়েছে ভীষণ শাস্তি আর উলা বলতে আখরতের আগে যেটা ওটা আগে কোনটা দুনিয়া দুনিয়ার মালিককে আল্লা আখ রাতের মালিক কে আল্লাহ আর দুনিয়া পরিচালনার মালিক তুমি না দুনিয়া পরিচালনার মালিক আল্লাহ এই ওই যে কিছু মানুষ আছে বলে শহর পরিচালক আছে কথিত অলি বলে কি না শহর পরিচালক এ কি বলে কুতুব কুতুব শহর কুতুবুতুব আরেকটা আছে মহাদেশ কুতুব আর আরেকটা সারা জাহানের কুতুব আস্তফর আলিম ওরা নাকি সব পৃথিবীর পরিচালক পরিচালনা করে আর আল্লাহ বলছেন দুনিয়া কার আল্লাহ দুনিয়ার রাজত্ব কার আল্লাহ কেউ বলতে পারবে না এই রাষ্ট্রের মালিক এই আর যাদের এরকম এরা হচ্ছে ভন্ডু এরা কখনো আল্লাহ হতে পারে না এরা হচ্ছে শেতানের অলি রাষ্ট্র পরিচালক কে বলেন আসমান পরিচালক আল্লাহ দুনিয়া পরিচালক আল্লাহ সবকিছুর পরিচালক আল্লাহ সমুদ্রের পরিচালক তুমি কি বলো না আমার পীর আছে পীর একটু এদিক সেদিক করলে এই সব শেষ হয় আপনি একটু যাচাই করে দেখবেন ঢুকে দেখবেন ওইটা হয়তো একটু বেশি শুয়ে পান কোন কথিত দেওয়ানবাগি এটা বেশি সাম ঠিক না আর না হয় দেখবেন যত পিড়ি আছে বড় ভাই মেজো ভাই ছোট ভাইত্ব নিয়ে বসে আছে সিংহাসন নিয়ে বসে আছে তাই আপনারা যারা যাবেন হজে আগে ভাগে তোবা করেছেন তো পীরতন্ত্র বাদ দিয়েছেন না এখনো আছে যদি আপনি পীরতন্ত্র বাদ না দেন তাহলে কিন্তু আপনার রাব্বাই কালি কেলা বলা ঠিক হবে না আপনি মানছেন না সবকিছুর মালিক কে আল্লাহ সবকিছুর পরিচালক আল্লাহ তুমি বলছো না শহর পরিচালনা করেন কি বিপদ দূর করতে পারতেন লাভ লোকসানের মালিক তাই সংক্ষিপ্ত বললাম ওই একটা পীর বসা ছিল বুঝতে পাচ্ছেন কোন গ্রুপ বলবো না এদের কি ওরা বলে একদম হকানি পীর হকানি পীরে রাখি হোক হকানি পীর আরেকজন সাথে রেগে গেছে উনি বললেন আমি শহর উলটিয়ে দিব ফলে আরেকজন দৌড়ে দৌড়ে আসেন খবরদারকম করবে না খবরদারকম করবেন না আপনি কি বলেন এই যে আকিদাটা কিরকম আকিদা সে বলছে একটা আধ্যাত্মিক পাওয়ার তার যার কারণে সে ধ্বংস করে দিতে পারে কি করলো আজ সারা বিশ্বে মুসলমানরা এসব বিপদ বিপদের সম্মুখীন জুলুমের সম্মুখীন এইসব পীরে যাইকুই কই গেল কি করলো বাংলাদেশ সহ সারা বিশ্বে কত মুসলমান আজ জন্মের সম্মুখীন হয়েছেন তোমার একটু ঠিক না আমার নবী মাহমুদ আসলেন কিন্তু বলে জাননি যে আমার পরে পীরের আসবে কোন জায়গায় আছে কোরআন এবং সুন্লার কথা বলেছে রব বলেছেন যদি আলিম কোরআন শূন্য মোতাবেক ফতোয়া দেয় তাহলে তার ফতোয়া হবে গ্রহণযোগ্য আর না হয় এটা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য এরপর আকিদা ঠিক তারপর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেই ললিহান যুক্ত আগুন আগুনের ভয় দেখাচ্ছি তাহলে যারা মানবে না আহরত আল্লাহর দুনিয়া আল্লাহর সব কিছুর পরিচালক আল্লাহ দেখাচ্ছেন আপনি যদি নসরির মোকামে যান আর একদম উপরে যান আল্লাহর আর তাহলে ওখানে ও গিয়ে দেখবেন আপনাদের পীর ওখানে বসা আছে বলেছে কিনা বন্ড আর বলেছেন এই পীরতন্ত্রের আকিদা হচ্ছে সৃষ্টি স্রষ্টা এক তাই আপনারা শুনছেন মনসুর হাল্লা তারা আল্লাহর বলি বলে অথচ হচ্ছে সে শেতানের আমারা শুনেননি বাংলাদেশের মাটিতে অনেকেই শুনেছেন মনসুর হাল্লা মুসলমান না কে ফের সে নাস্তিক কিনা সে হচ্ছে মূর্তদ এই মূর্তদ তারা এখন বলে বলে বেড়াচ্ছে অনেকে আছে এখনো আকিদা আস্তাহ আলাদি আমি তো মনে করছেন হয়তো এদের এই আকিদা ছলে গেছে না এখন থেকে আরো বড় আওয়াজে বলছে না মজবুত আহ আপনাদের একটু বিবেক নাই আল্লাহ আবার আর একটা বলে ফিরাহ বলেছিল আমি আল্লাহ একথা বলে সে হচ্ছে জাহান নামি আর মনসুর নাকি আমি আল্লাহ বলে সে হয়ে গেছে একদম সরাসরি আল্লাহর বলি তোমরা কেন করো নবী তো আর কখনো এরকম পীরতন্ত্র করেনি বিয়ে করিম সোল্লা আলী আসসালাম আমাদেরকে যা বলেছেন সব স্পষ্ট কিরকম দিকির করবেন সকালে কি বলবেন বিকালে কি বলবেন কোরআন কিরকম করবেন তসমি কিরকম পাঠ করবেন সলাাদ কিরকম পাঠ করবেন তার উপর আল্লাহ রসুন ইস্তেফার কিরকম বলবেন সব আছে কিনা হাদিসে আচ্ছা সলাৎ কিরকম পড়বেন আতাহিয়াত কিরকম পড়বেন সলাতে দরুদ কিরকম পড়বেন তাউদ কিরকম পড়বেন দয়া মাহুর কিরকম পড়বেন যদি তোমার মন না বসে তাহলে তুমি নবী করিম সাল ইসলামের সুন্নতকে অগ্রাধিকার দাওনি তুমি কাকে অগ্রাধিকার দিয়েছ তোমার পীরের বাতানো তিহ বলি না সবাই তো বলছেন আমার তো পাঠ করলে মন শান্তি পায় বেশি তার মানি কোনটা আল্লাহ রসুন ইসলামের বাতানো তালিমকে তুমি অগ্রাধিকার দিচ্ছ না অগ্রাধিকার দিচ্ছ কাকে আল্লাহ কি বলেছে অগ্রাধিকার দিও না সবার আগে কাকে রাখবে আল্লাহ কে আল্লাহ রসুল কে সাহি রা ঠিক নাই ভণ্ডবা বাবা যাই বলেন নিজেই বুঝুন শুধু একটা নাম নিয়েছি বস এটা তো স্পষ্ট ওই কথিত কথিত হকানি পুরের বিপক্ষে বলে কয়েস আলহামদুলিল্লাহ কিন্তু তুমি নিজের বিভারে বলো আপনার মাঝে যদি দুঃ থাকে তাহলে আপনি তা সংশোধন করবেনা যারা যেসব গলত আচরণ বর্তমানে স্পষ্ট হচ্ছে প্রকাশ পাচ্ছে আজকে দিন গেল আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে নাজ বলেছেন আচ্ছা যদি বলেন পাঁচবার বলেছি যখন বলেছেন মন থেকে বলেছেন ভালোভাবে বুঝতে হবে নমাজ চেপ পড়েন মন নমাজে থাকে বড় যায় আমিও তো মানুষের মধ্যে সামিল আমাদের মধ্য থেকে কয় জনের মন থাকে সলাতে আল্লাহ একবার থেকে নিয়ে আসসালাম আলিকুম রহমতুল্লাহ পর্যন্ত সু থাকে কই আবার আমরা আমাদের নিজেদের সাথে নিয়ে যাই অন্য জিনিস যন্ত্র যন্ত্র আরেকটা নিয়ে যাই এমনি তো মন থাকে না আবার যদি বাইচান্স ওই ওখান থেকে যদি একটা কল চলে আসে তাহলে এত মাদ নেই সত্যপলান্ন মিথ্যা গেন গেন গেন বাজে তো বন্ধই করে না এটা আবার একটা বিপদ অনেকে আছে মোবাইল নিয়ে যায় না খুব গুরুত্বপূর্ণ একটা মস্তা আর না হয় কবিল কল করেছে আনা হয় অমুক জায়গা থেকে কল এসছে মনে হয় বিশেষ পুরস্কার একটা পেয়ে গেছে المؤمنون <سؤال> <سؤال> যাদের যারা সলাতে থাকে বিনয়ী কামাক যারা সলাতে দায় করে কিন্তু সলাতে গেলে মন থাকে এদিক সেদিক আবার মোবাইল নিয়ে গেছে এই জন্য সবাই মসজিদে ঢুকার আগে মোবাইলটা বন্ধ করে দিবেন। পনেরো মিনিট বিশ মিনিটের জন্য আধা ঘন্টার জন্য হালে রব্লা আলম হেফাজত করবে ঠিক না আচ্ছা যখন মোবাইল ছিল না তখন সবার হেফাজত কে করেছে আল্লাহ তোমার যদি আর যদি মক্কায় গেলেন হজে গেলেন হজে গিয়ে ওখানে সে সরাত পড়বে কি কল আসবে আর কলের জবাব দিবে এটাই একদম হজে দুনিয়ার যে আগুন একটু হালকা জ্বালালে কি অবস্থা হয় আবার যদি এর সাথে পেট্রোল মিক্স করে দেনা মুহূর্তের ভিতরে আগুন ধরে সব জলে ছাই হয়ে যাবে দেখতেন তো সন্ত্রাসী তৎপরতা আমরা বর্তমানে আল্লাহ হেফাজত না হয় না ওই আগুনের তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তার মাত্রা উনসত্তর গুণ বেশি উনসত্তর গুণ বেশি দুই না তিন গুণ না উনসত্তর تقول لي شيء جهنم فأنذرتكم نارا تلضى الله رسول صلى الله عليه وسلم إن أهول أهل النار عذابا من له نعلان وشراكان من نار يغلي منهما دماغه كما يغلي المرجل ما يرى أن أحدا أشد منه عذابا তাকে দুটি জুতা পড়ানো হবে দুটি জুতা তাতে থাকবে দুটি ফিতা তা হবে কিসের আগুনের যার ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে মস্তিষ্ক মগজ ফুটতে থাকবে যেভাবে আপনি যেমন চুলা আগুন ধরিয়েছেন হাঁড়ি রেখেছেন তাতে যদি পানি রাখেন তাহলে কীরকম ফুটবে আচ্ছা যদি তেল ভাজেন তাহলে কীরকম ফুটে আল্লাহ রসুন আসাম বলছেন যেভাবে হাড়ি হাঁড়িতে রাখা বস্তু যেভাবে ফুটে ওইভাবে ওই লোকটিকে যাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে তাকে দুটি জুতা পরানো হবে যার ফলে তার মগজ এরকম ফুটতে থাকবে সে করবে তার মতো আর কাউকে দেয়া হচ্ছে না অথচ সে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি প্রাপ্ত আল্লাহ আমাদের হেফাজত করুন আর ইনি কে জানেন ইনি হলেন আল্লাহ রসুন সাল্ল ইসলামের বলেন কে চাচা আবু তালে বাঁচাতে পারেন এই বলেছেন আল্লাহ রসুন কিন্তু তাকে বাঁচাতে পারেননি আর তার চাচা সারা জিন্দেগি আল্লাহ রসুন আলি ওসাল্লামের সহযোগিতা করলেন তাই না একদম ছোটবেলা থেকে তার দায়িত্ব তার রক্ষণাবি লালন দায়িত্ব তিনি করলেন বড় হলো নবী হয়ে তারপরে তারপরেও আবু থালেম কিন্তু একদম লাস্টে তিনি আল্লাহ রসুন সাল্লাহ ইসলামের দাবত কবুল করেননি আল্লাহ রসুন বললেন হে চাচু তুমি একটি কালিমা বলো আমি এই ক্যালিমাকে উপলক্ষ করে তোমার জন্য আল্লাহ সুপারিশ করব আর তা হচ্ছে মুখ দিয়ে বললে হবে না অনেক হিন্দু অনেক নসারা অনেক হ্যাঁ মুখ দিয়ে বলে দেয় মুখ দিয়ে বললে হবে যদি মন থেকে বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো কোন ইল্ আল্লাহ সত্য মাহবুদ আল্লাহ ছাড়া যাদের পূজা করা হচ্ছে চাই হিন্দুরা পূজা করুক অথবা নাসার পূজা করুক অথবা ইহুদির পূজা করুক অথবা অন্য কোনো লোক অন্য কেউ করুক কিংবা মুসলমানের করুক ঐসব হচ্ছে মিথ্যা তোমাদের উচিত স্পষ্ট কিনা তাই যারা গাছ পূজা করে যারা তুলসী পূজা করে এই মাবুদ এটা বাতিল কিনা মিথ্যা কিনা আচ্ছা যারা কচ্ছপ পূজা করে বাংলাদেশে আছে কচ্ছপরা না মুসলমানরা মুসলমানরা করে গজার মাছ পূজা করে ওখানে গেলে কি হয় গজার মাছ মারা গেলে অনেক গজাল মাছ বলো ওটা আসলে আঞ্চলিক ভাষা হচ্ছে গজার মাছ বুঝতে পারছেন গোজার মাছ মারা গেলে ওকে দাফন দেয়ফন করে লাগবে দেখেন তো ওরা কি মনে করে এটা মহাবুদ কি না অন্যদিকে যারা পীর পূজা করে কত বীরের নাম নিবেন আপনারা দেখেছেন গেছেন না শাহজালার কবরে আর শাহজালার লাগে নাকি আপনাদের আশপাশে যে বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে কোবর পূজা নেই আল্লাহুল মুস্তা একজন মারা গেল হালকা বানিয়ে দিয়েছে ওখান থেকে কিছু চায়িত ভণ্ডারা এসে সরাসরি তাদের সেজদা করে আছে না বাংলাদেশে এই সব হচ্ছে মিথ্যা মাহবুদা ঠিক করতে হবে বলতে হবে বুঝি শুনে বলতে হবে আচ্ছা তার চাচাকে বললেন আপনি বলুন তার মৃত্যু লোক নে আপনি বলুন আপনার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করব কিন্তু চাচা মেনেছেন তিনি বলেন লাদম আসে ওখানে ছিল আরো দুই বন্ধু তার মুশরিক। গুষ্টিও সম্পর্কের বন্ধু আর আমি আত্মীয় দলের মোহবেন অথবা আহলুল হাদিস আহলুল কোরআন কারণ আমার নবী বলেছেন সল্লিম আমার উম্মত কত দলে বিমুক্ত হবে কিন্তু যে মুশকি অনেক মুসিক পর্যায়ের লোক বর্তমানে তারা দাবি করে আমরা জমা দাবি করলে হবে বাস্তব দেখতে হবে কবর পূজা করে আবার মানে কি নবীর এদের অনুসরণ যারা করবে এরা হবে আহ্ন জমা আর এরাই হলো জন্নতি ইনসা আল্লাহ আপনারা বলবেন হাফিজ্লাহ শিখালো নাকি একটু পড়ে আগে আল্লাহ শুকু ভালো করে মন থেকে পড়বেন মানে কি তোমার কোনো শরিক নেই কিন্তু আপনি যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য যে কোন রকমের নিবেদন করেন তাহলে এটা কি না। বললেন বাবা দে বাবা দেশ এটা বলে কি না কি বলবো একজন দুইজন না লাখ লাখ মানুষ নজর নিয়াজ পেশ করা সির্ক কোরবানি একমাত্র ইন্না আলু ফসল নিলে তুমি সলাৎ পড়ো তোমার রবের উদ্দেশ্য আর কি করো কোরবানি করো কোরবানি যদি অন্যের জন্য হয় বকরি দিলেন কোন মাদ্রাসা আছে ওই বাংলাদেশের মধ্যে অন্যতম যে কথিত দর্গা বুনাম দুর্গা আহ মাদ্রাসা চলে ওই দের নজরানি আছে মাদ্রাসা চলে আবার এটা যে তারা পরিচালনা করে পরিচালক গোষ্ঠী এত পয়সা একটা কত বড় পয়সা হল কেন নিয়ে মানুষ ওখানে দে তোমারও তো একটা বিবেক আছে কাকে দিচ্ছ ও তো খাচ্ছে না খাচ্ছে কি অন্ধ বিশ্বাস অন্ধ ভক্তি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তোমাকে বিবেক দিয়েছেন তুমি তোমার বিবেক খরচ না করে গেল দেখলেন কি অবস্থা আমি জানিনা কিন্তু আমি হয়ে গেছেন এগুলা আস্তা হফুল কি অবস্থা আবার কত বড় গেলে আপনাকে দিয়েছে আপনাদের পরিচালক বুঝছেন একদম চলে যাবে আরকি সরাসরি কোথায় যাবে আল্লাহ ছাড়া অন্যদিকে ওরা কিন্তু আসলে হয়তো ইবাদত না উদ্দেশ্য তাদের জনগণ তাদেরকে তাদের দিকে আকৃষ্ট হয় বলে বাবার মাজারে এরকম দিয়েছে আস্তা আসিদার ঠিক করলেন ঠিক করলেন কখনো বাবার কাছে যাবেন না যাবেন কার্লা না তুইটা আল্লাহ মাঠে খুতবা দিলেন আর পরে বলেন তুমি আমার ব্যাপারে কি বলো তখন সাহাবাই করাম কি বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি উম্মত পর্যন্ত সদেশ দিয়েছেন তখন আল্লাহ রসুন ইসলাম আর ভাই এরকম বলছি না আল্লাহাদ প্রমাণ আছে আচ্ছা আপনারা আলহামদুলিল্লাহ মুসিলা তো বলছি কিন্তু শুনন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করবেন আঙ্গুল দিয়ে ইশারা করবেন কিন্তু সবাই আঙ্গুল ইশারা তো ইশারা এজন্য বাংলার মাটি মাটিতে আমাদের দেশে আঙ্গুলকে আমরা কি বলি বলেন আমি যদি আপনাদেরকে বলি বাংলায় কি বলে হয়তো সবাই পারবেনা ঠিক না কিন্তু প্রত্যেকটা মুসলমানের বাচ্চা তো বলি আলহামদুলিল্লাহ তাই সবাই চেনে শাহাদ আমরা না জানার কারণে ওইসব ভণ্ডরা আমাদেরকে সিরকে লিপ্ত করে দিচ্ছে যেহেতু আমরা জ্ঞান খরচ করি না এজন্য আর না আমাদের আমরা সিলে যাবার মতো না আমরা যেহেতু শিখেছি এসেছিল সত্য বিধান সে বিধান তিনি আমাদের পর্যন্ত রূপে পৌঁছিয়ে গেছেন বিন্দু সন্দেহ নাই তাই না আচ্ছা এবারে আপনি বললেন আমি একদম আল্লাহরী সত্য বলছি কিন্তু মিথ্যা ঢুকিয়ে দিলেন হজে যাচ্ছেন আপনাকে সেন্টার কর্তৃপক্ষ বলেছে আপনি ফরজ হজ করবেন তাই না কিন্তু আপনি গোপন রাখলেন দশ বছর আগে করেছেন দশ বছর আগে হজ করেছেন গোপন রেখে রেখে দিয়েছেন পরে হজে গেলেন আপনার হজ কবুল হবে বরং এর জন্য আপনাকে কেয়ামতের জবাব দিতে হবে ঠিক আছে ফরজ হজ সেন্টারের শর্ত ফরজ হজ নকল হজনা বাবার হজ না দাদার হজনা ভালো করে কেউ যদি এরকম করে থাকে তাহলে সে হচ্ছে মিথ্যাবাদী সে আল্লাহর সাথে মানুষের সাথে আল্লাহর সাথে করছি করছি আল্লাহ এদেরকে হেঁদে একদিন তাহলে আবু তালিবের শাস্তি দেখলেন কিরকম জাহার নামের সবচেয়ে কম শাস্তি হচ্ছে আবু তালিবের তুমি নমাজ পড়ো না সলা পড়া বলছে অসুবিধা নেই কালকে না পরশু আমাকে খারাপ লাগছে বলছে মাফ করিয়ে দিয়ে চলে আসবো বুঝা বলে নমাজ পড়ে না আল্লাহ বিধিবিধান মানে না কিন্তু সে বলছে একদম লাস্টে আচ্ছা সে যে বললো একদম শেষে আমি এরকম করব। কালকে তুমি জিন্দা থাকবে না মুর্দা কে জানে এটা সে জানে তাহলে সে এরকম করলো এরকম মুক্তি করে কেন আল্লাহ এদেরকে হেদেদার সব সময় আল্লাহ আছে খারাপ বুদ্ধি এটা কিরকম তোমার ভুজ নাই তোমার নির্দেশ আল্লাহ বলেছে তুমি কাজ করো নবীম রসুল আর তুমি বলছো না একদম শেষে একবার হজ করে নিবো আর সব গুনা খাতে মাফ হয়ে যাবে আচ্ছা যার মনে এরকম হজ ওর কি গুনা মাফ হবে হজ হবে আল্লাহর উদ্দেশ্যে খারিজ মনে থাকবে এর সাথে সাথে তাহলে সব গুণা মাফিরা কবিরা যা আছে সব মাফ আর যদি সে বলে মনে মনে থাকে হস্তা এখন যদি না করি বাংলাদেশে যায় বা ইন্ডিয়ায় যাই তো লোকজন কি বলবে পনেরো বছর থেকে আসলো হজটা পর্যন্ত করিনি আছে কিনা এক নম্বর আসতে যায় এই হজ হবে কারণ এটা দেখাবার জন্য করেছে আল্লাহর উদ্দেশ্যে হজ করলো একটি শব্দ আছে এরকম মান হজাল মানে কি আল্লাহর জন্য যে ব্যক্তি হজ সম্পাদন করলো আল্লাহর আর মা তাকে জন্ম দিয়েছিল বলবে না গুনা একদম শ্রেষ্ঠ এই জন্য অনেকে দেখা যায় উমরা আদায় করে বারবার সব মাফ যেদিন উমরা করে আসলো ওই দিনই নাই কি বলেন মাফ হয়ে যাবে বুঝতে পারছেন কবিরা মাফ হবে কবিরার জন্য শর্ত হচ্ছে কি তাওবা তাহলে সলাতের গুরুত্ব বেশি না হজের গুরুত্ব বেশি সন্তুষ্টি লাভের জন্য হজ হলো তাহলে অটোমেটিকলি যেহেতু তার তা রয়েছে সাথে এখলাস রয়েছে এই জন্য তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি সলাৎ পড়েন আমরা সলাৎ পড়ি ক্যকিত পর্যন্ত বল ওই জাহান নামে কে যাবে হতোবাগা সবচেয়ে বড় হতবাগা যে সেই জাহান নামে যাবে তাই আমরা এরকম আশা রাখব আচ্ছা দুনিয়ার আগুনে যদি তোমাকে বলা হয় এক মিনিটের জন্য তুমি যাবে এ অগ্নিকুণ্ড ওই যে অগ্নির চুলা আছে দেখবেন রুটি বানায় সব জায়গায় যেখানে আছে না বড় বড় মানুষ আরো এটা কিসে রাখুন জাহান্ন রাখুন তুমি বলছো অসুবিধা নেই একদিন তোর জাহান্ন থেকে বের এর মার কোনটা এটা হচ্ছে অসুবিধা নেই কিরকম আচ্ছা কে যাবে আমাদের বাংলা ভাষায় কত ভাগা আল্লাহ ফিরিয়ে নে মন থেকে মানে না আমল করে না আল্লা কাজ দাবা মন থেকেও মানে না আমল করে না আপনার ভিতরে যত হৌফ থাকবে আল্লাহর তত আপনি আল্লাহ মুখে হবেন আর ততই আল্লা বিধি পালন করবে ঠিক না যত আপনার মনে ভয় আছে অথবা যত আপনার মনে আশা আশা আছে সে বলে আমি সলাাদ পড়ি না কিন্তু মন ঠিক আছে আচ্ছা কিরকম বলেন তো ইমান কতটুকু যদি সলাাদ যদি তার মন ঠিক থাকতো তাহলে সলাাদ পড়তো তাই না তোমার কিরকম ইমান মজবুত আচ্ছা ওই লোকটা হ্যাঁ এরকম এরকম করে তবুও চুরি করে সলাতও পরে চুরিও করে এরকম কিছু বলে আচ্ছা চুরি করে অসুবিধা নেই আর তুমি বলছো আমি চুরি করি না তবু আমার মজবুত কিরকম সলাত না পড়ে কিরকম হলো আপনি যদি এবারে কম্পেয়ার করেন সলা ছাড়া বড় গুণা না চুরি করা বড় গুণা বলেন দুটোটাই তো গুণে বড় দুটাই বড় গুণা কমি রাখুন চুরি করো বড় গুণা সলাদ ছাড়ো বড় গুণা কিন্তু এই দুই এর মধ্যে কোনটা বেশি বড় থাকেন কিনা আলেমদের মতবিরুদ কিন্তু বড় বড় বিদ্যান অনেকে বলেছেন যদি সলাদ না পড়ে এ কোক নাই হাজে বলেছেন কিনা কিন্তু আমি বলছি মতবিরোধ আচ্ছা একটা মানুষ চুরি করে কোন আলিম বলেছে সে চুর সে কাহ বলুন আপনারা কখনো শুনেছেন চুরি করে সোনা করে সে কাহের যে চুরি করে বা চুরি করে না কিন্তু সোনা পড়ে না তার ব্যাপারে আলিমরা কি মতবিরোধ তো কেউ বলেছেন শিক্ষা তাহলে কোনটা বড় গুণা অতএবদার এরকম করোনা বড় না আবার ইমান ঠিক আছে কিরকম তোমার ইমান ঠিক নোহা ইমান ঠিক আপনার সলাদ যত ভালো হবে তত আপনার ইমান তত ভালো হবে ত্রুটি আপনার ইমানের ত্রুটি তাই আপনি হজে গেলেন আমরা বললাম সলাধ পড়ুন হজের জন্য গেলেন আপনার সলাদটা রকম হলো তো আপনারা যে বললেন তাক করলেন বললেন আপনারা পাঁচ বক্স সলাদ পড়ব আমি সেদিন শুনলাম কোনো এক ভাই বলল আমি অমুক জায়গায় গেলাম দেখিনি মানুষকে ফজরের সলাতে তাহলে আপনাদের ইমানটা রকম হলো কয়েক পড়েন যারা এই বছর হজে যাবেন সবাই পড়েন দেখতে পাইনি কিন্তু হ্যাঁ হাত তুলেন আপনারা বলবেন না বলবেন আচ্ছা কিছু লোক আছে তুলেনি সাহা আচ্ছা জানিনা যারা যারা আপনাদের এটা মানে সবাই সবাই মানেন তাহলে হাত তুলেন কয়েক ফরজ সবাই মানে কেউ জিনিস যাওয়া নেত সবাই মানে আমিও তো সব সমান তো আমারও তো কাজ আছে আছে কিনা আমি এখানে বসে থাকবো কোনো বললাম আমারও এক কাজ আছে আপনাদেরও এক কাজ আছে তার লেভেল মোতাবেক কাজ আছে আপনাকে যদি বলা হয় অমুক জায়গায় গিয়ে আপনি এই কাজটা করবেন আপনার কোম্পানি বললো অত্যন্ত জরুরি আমাকে বললো বা আপনাকে বললো আমরা যাবো কিনা সবাই যাবেন সন্দেহরাংলাদেশ না বাংলাদেশ না কিন্তু কোন কোনো কোনো মধ্যে করা আজ আছে না একদিন দুই দিন তিন দিন আর রাখবে না বাংলাদেশ বিশ্বাস মুশকিল যদি না যাই তাহলে ডিউটি না করি মুসি না আপনি বললেন আমি পাঁচ বক্ত ফরজ মানি সদাত তাহলে কার উপর বিশ্বাস করে ঠিক না তাহলে ইমানটা হচ্ছে নরে এই নরে বড়ে ইমানকে শক্ত আর মজবুত করার জন্যই এই দর্শ বলার আলহামদুলিল্লাহ কিছুটা ইমান তাজা হয় কিনা দর্শে আসলে তাই আপনারা আসবেন আরো লোকজনকে নিয়ে আসবেন তাহলে তাই আমরা আমাদেরকে বাস্তব আল্লাহ রবীন্দিন আপনার থেকে যে সলাতে হিসাব নেবেন মন থেকে নিবেন না বাস্তবতা দেখে কথা বুঝতে পারছেন তো আপনার মনে আছে আপনি পড়েছেন নেবে না ওই সবাই বুঝি ডিউটি করতে হবে না হলে কিন্তু মাস গেলে বেতন পাবো না আন্তরিক বিশ্বাস আছে কিন্তু কাজ করলেন না বেতন পাবেন আচ্ছা এই বুঝেন তো কেন বুঝেন না আটকা পড়েছ বাকি সব আমলে আটকা পড়বে এই আমি আমাকে এবং আপনাদের সকলকে আহ্বান করছি আমরা সবাই পাঁচ বক্ত সলাাতের সাথে আদায় করব বলে নিন মন থেকে এরকম জানা না হয় না বলবো না মন থেকে বলো ইনসা আল্লাহ আল্লাহ তো আচ্ছা এই যেসব কথা বললাম কোন আলেমের বিপক্ষে কোনো মতাদর্শের বিপক্ষে আল্লা রসুন এর বিপক্ষে আল্লাহর কালামের বিপক্ষে বিপক্ষে ইমাম বুহার রহমতুল্লাহ আলীর বিপক্ষে ইমাম মুসলিমের বিপক্ষে পক্ষে সদাত পড়বেন এটা কার বিধান আল্লাহর বিধান এটা কার নির্দেশ মোহাম্মদের তরিকার তার নির্দেশ ঠিক না সমস্ত এই সলাত পড়ে যতই ইমাম আছেন আমাদের সবাই সোলা বললাম জাহান নামে যারা যাবে তারা কারা তারা হচ্ছে হত বাগা যারা আল্লাহর বিধান মানে না আর হকতা আসলে মুখ ফিরিয়ে নেয় তা আপনারা জেনেছেন মুখ ফিরিয়ে নিবেন না একদম কায় মানবেন মন থেকে মানবেন বুঝতে হচ্ছেন আর আল্লাহর বিধান পালন করবেন তারপরে কথা শোনেন এই জাহান নাম থেকে কে বাঁচবে কে রক্ষা পাবে বলছেন যে পরেজগার যে আল্লাহ রেক আলারে কর্তবাদ পরিমাণের রিসালত কে পরিপূর্ণ রূপে মানে সলাৎ নিয়মতান্ত্রিক আদায় করে ঠিক না আল্লাহর যাবতীয় বিধান পালন করে কিন্তু আল্লাহ যত আপনার সলাৎ মজবুত তত আপনি মজবুত হবেন ইনশা আল্লাহ আরেকটা কথা গুণ আল্লাহ যে তার মাল প্রদান করে পবিত্রতা হাসিল করার জন্য আমরা যে জাকাত দিই কি পবিত্রতা জাকাত দিয়ে নিজের মালকে পবিত্র করছি তাহলে এদিকে ইঙ্গিত সদাত আছে পরে আরেকটা বিধান কোনটা জাকা তৃতীয় নম্বর শুধু পয়সা জমা করবেন আর গুনবেন জাকাত দিবেন না এরকম হয় না জমা করে জমা মানে কি জমা করা গুনে গুনে রা উদ্দেশ্যে সে অন্য কে মাল প্রদান করেন এরকম না এক টাকা দিলাম দশ টাকার দাপ্পা। আছে না কিছু মানুষ যদি এক টাকা দিয়ে দেয় খুটা দিবে দশ হাজার টাকা কি করে খুটা দিয়ে আর কষ্ট দিয়ে দিনেন আপনি সদা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে জাকাত দিনেন আল্লাহর উদ্দেশ্যে কিন্তু জাকাত দেওয়ার পর এর যদি ও যাকে দিলেন তার উপকৃত হলেন তাহলে এটা কি জাকাত হলো বুঝতে পারছেন তো একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে এমনকি যে কোনো কাজ যদি আপনি করেন একটা ভালো কাজ যাবে সদাকা আপনি কাউকে ভালো কথা বললেন কারো সাথে আল কালিমাতু তালো কথা সদাকা একটু খুশি করলেন সদাকা নেকিয়ে কিন্তু ওষুধ নিয়ত যদি খুশি করতে হবে আবার অসুবিধা এটা তো আমরা বুঝি তাই কেউ যেন না বলে আবার লা ভালো কথা বললেন নিয়মতান্ত্রিক হলো সদস্য দিলেন আল্লাহর উদ্দেশ্যে সদাকা স্যান্ডউইচ খাওয়ালেন ঝুস খাওয়ালেন বিরিয়ানি খাওয়ালেন বন্ধু বন্ধু কি খাওয়াই কিনা শুধু বন্ধুত্বের জন্য নয় দুনিয়াতে এরকম পাবেন না আল্লাহ কি হবে ইনশাল সদাকা শুধু গরিবের হক না বন্ধুদেরও হক আছে ছাত্রদেরও হক আছে কিন্তু এটা তো বুঝতে হবে এটা বুঝতে হবে সবারই হক আছে বন্ধুদেরও হক আছে নিজে খাবেন ওকেও খাওয়াবেন এতও রয়েছে কি সদাকা ইনশাল কিন্তু ওস উদ্দেশ্য দিনে মুশকিলা আল্লাহ আমাদেরকে হেফাযত করুন وما لا احد من نعمه تجزا الا ابتغاء وجه ربه العلى شجاع একজন কি দেয় উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহান اللهmanirrahim ايه তা কইল ব্যাপারে ওলামায়ে کرام বলছেন وقد ذكر غير واحد من المفسرين ان هذه الايات نزلت في ابي بكر الصديق رضي الله عنه حتى ان بعضهم বলছেন উল্লেখ করেছেন এইসব হয়েছে কিন্তু হুকুম কিন্তু আম আবু বকরের ফজিলত বেশি সুবহান আপনারা শুনেছেন তিনি এক একটা কৃত দাসকে হ্যাঁ দুর্বল দুর্বল ওদেরকে কিনে ওরা আজাদ করে দিতেন তাই না তার তিনি বললেন করবেন উদ্দেশ্য যেন তাকে একমাত্র আল্লাহ তাহলে পাবেন আল্লাহ বলছেন যে আল্লাহর উদ্দেশ্যে দে বদলা সে অচুরে সে পাবে আর খুশি হবে আছে দুনিয়াতে দে দুনিয়াতেই বদলা যায় আপনি দিলেন এক টাকা আল্লাহর উদ্দেশ্যে আচ্ছা আপনার মাঝে মধ্যে পান কিনা কেউ কি পেয়েছে আমি কিন্তু পেয়েছি সত্যি আল্লাহর পক্ষ দিয়ে আমি কোন কোন সময় দেই হ্যাঁ আপনারা এক টাকা দিলে আমি কত দিব একটা দানা দিলে কত সাতশো তাই না আপনারা শুনলেন না আল্লাহ বলছেন আরো কত দিব সুবাহ আল্লাহ অন্যদিকে আপনি দিলেন আল্লাহর প্রতি আল্লাহ রসুল কেউ যদি আল্লাহ পরিমাণ নেকি হয়ে আসবে খেজুর তাহলে বুঝা গেল বড় কিছু দান করাটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে দেয়া তোমার তো অভিজ্ঞতা বড় আলহামদুলিল্লাহ ঠিক না ওরা আলহামদুলিল্লাহ তোমার তৌফিক মোতাবেক আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই কয়েকটি আয়াতের তফসির পেশ করা হলো এখানে সংক্ষিপ্তাগারের তফসির ইবনে কথিরকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জেনে সকলকে পাঁচ পাক সাল জামাতের সাথে আদায় করার তৌফিক দাও আর আল্লাহ আমাদের যেসব বাইরা এবছর হজে যাওয়ার ইচ্ছে করেছেন ইরাদা করেছেন আল্লাহ তুমি তাদের সবাই সবার পক্ষ থেকে এই কবুল করো আর সবাইকে حجمپاد تمار نبی صلی اللہ علام تریقائے دان سکول کے دن اتربک کر سکول کے بار بار تمارت بار بار حج نصیب کرو তো নিয়ত আমাদের খালিশ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের নিয়ত করো আল্লাহ আমাদের নিয়ত করো আল্লাহ আমাদের মাফ করো আমাদের মাফ করো সমস্ত মুসলমান চলার তোফিক দাও তোমার সাহায্য করো আল্লাহ وقنا عذاب النار ربنا حبلنا من أزواجنا وذبياتنا قرغة أعجم وجعلنا للمتقين إماما اللهم صل وسلم مبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين